আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটি ফিকি মাসালা নিয়ে এ পর্যায়ে যে মশালা আলোচনা হবে সেটা হচ্ছে কি কি কারণে গোসল ওয়াজিব বা ফরস হয়ে যায় আমরা এখানে পাঁচটি কারণ বিশেষভাবে উল্লেখ করব এক নম্বর হচ্ছে আপনার বীর্য বের হওয়া বীর্য যেখান থেকে বের হওয়া দরকার সেইখান থেকে যদি বীর্য বের হয় হয়ে যায়। এবং এই সাথে যদি সে জাগা অবস্থায় থাকে তাহলে আপনার উত্তেজনার সাথে বের হতে হবে পুরুষ হোক অথবা মহিলা হোক কারণ আল্লাহ সুরা মায়দার ছয় নম্বর আয়তে আল্লাহ বলেন এই বীর্য বের হওয়ার কারণে কি হয় গোসল বাধ্যতামূলক হয়ে যায় এবং আল্লাহ রসুল তারিখেও বলেছিলেন ইদা তিল যদি তোমার उर मध्य हादी नंबर छह विशुद्ध बड़ा मध्य हादीश नंबर एक शो पचिस एरक बेपारे কিন্তু এই যে কিন্তু যে উত্তেজনার সাথে ঘুমের কারণে হ্যাঁ এমনি ভাবে রসুল আকাল আসলামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে হাল আলমার মাথায় বসলেনি যে কোনো মহিলার যদি স্বপ্ন হয় তাকে কি গোসল করতে হবে তখন রসুল বলেছিলেন আর এটা হচ্ছে সর্বসম্মতি ক্রমে এই মাসলাটা সিদ্ধান্তপূর্ণ এই কারণে এইভাবে গ্রহণ করতে হবে যে হাদিসটা বললাম স্বপ্নদোষের মহিলার সেটা মুসলিম সহ এসেছে পুরুষের লিঙ্গের মাথা যেটা খতনা করার অংশ হ্যাঁ সেটাকে আর হাসপা বলা হয় হ্যাঁ সেই অংশটা যদি মহিলার যদি ঢুকে যায় তাহলে তার গোসল উভয়ের গোসলটা আপনার হয়ে যাবে। যদিও সেখানে বীর্যপাতের ব্যাপারটা না থাকে কিন্তু এই ক্ষেত্রে সরাসরি কোনো আট ছাড়া হতে হবে যদি কোনো কাপড়ের উপর দিয়ে এরকম ভিতরে ঢুকে যায় তাহলে সেই কারণে বীর্যপাত ছাড়া গোসল বাধ্যতামূলক হবে না এটা হচ্ছে সরাসরি কারন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে তিনি বলেন ইদা জালসা বাইনা শুআলিহা আল আরবা ওয়া মাসসা আল খিতান আল খিতানা ওয়াজাব আল গুসল যখন একজন পুরুষ মহিলার মানে চারটা অঙ্গের মাঝখানে বসে অর্থাৎ মানে পা এবং দুই হাত এটা চারটা অংশ এটাকে ঠিক করে যখন সহবাসের জন্য উদ্যোগী হয় এবং খা করার জায়গা কি স্পর্শ করে হ্যাঁ তাহলে আপনার গোসল বাজি হয়ে যাবে তাইলে এখানে খতনা করার জায়গাটাকে বোঝানো হয়েছে সেটা ঢুকে গেলে জনের মধ্যে গোসল করতে হবে যদিও বীরজপাত না হয় कमेस्था गोसल फरज होना बीज पाथ छा हम्म काफे तीतर जी कारण गोसलटा वजीब हो जाए काफे जो मुसलमान हो जाए আমরা পাই আবুদাওয়াদের মধ্যে হাদিস নম্বর তিনশত এবং তিরমিসের মধ্যে পাই হাদিস নম্বর ছয় শত পাঁচ এবং আলবানির সেটাকে বিশুদ্ধ করেছেন নাসাইয়ের মধ্যে অন্ড নম্বর এক পৃষ্ঠার নম্বর নয় এরকম ভাবে হ্যাঁ আরেকটি কারণ গোসল ফরজ হওয়ার সেটা হচ্ছে ঋতুস্রাবটা বন্ধ হয়ে যাওয়া রসুল বলেছেন তাকে যখন তোমার ঋতুস্রাব আসে তখন তুমি নামাজ পড়া বন্ধ করে দিবে আর যখন ঋতুস্রাব শেষ হয়ে যাবে তখন গোসল করে সালাত আদায়ী করবে তাহলে সেখানে আদেশ করা मृत्युबरण मे जैन के गोसल देव समय जो मृत्युबरण करके आदेश करा जो मेटे दोसल करिए दो ইসলাম একজন মোহরিম যে আপনার পায়ের চাপা পেরে ঘাড়ে পড়ে মারা গেছে তার ব্যাপারে বলেছিলেন যে তোমরা তাকে ধুয়ে দাও পানি দিয়ে এবং বরফ পাতা দিয়ে হ্যাঁ তাকে যখন আদেশ করা হয়েছে কিন্তু পাকের কারণে না যে মরার কারণে সে নাপাক হয়ে যায়নি বরং এটা হচ্ছে এ বাদতের উদ্দেশ্যে যে আল্লাহ এরকম সিস্টেম করে দিয়েছেন এই কারণে নাপাক বলে নয় বরং সেটা আছে। হ্যাঁ আপনার তার সংক্রান্ত একটা আল্লাহর বিধান এবং সেটা আমাদের জন্য করা ইবাদত হম কারণ যদি জন্য না পাক সবসময় আছে নাপাক তো দূর করা গোসল দিয়ে সম্ভব নয় তাহলে সেটা একমাত্র শরীয় বিধান বলেই ধোয়াতে হয় তাই এই পাঁচটা কারণে আপনার গোসল করা বাধ্যতামূলক হয় হম এটা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে শরীরটা যেন আমল করার থফিক দান করুন অসল আল্লাহ আলীন আহমেদ